सूरतुल्लोकमानीम एक नम्बर सूरा प्रथम कथाते आया चारूरा टी कुरानुल करीमे एक नय नम्बर दस नम्बर पृष्ठाते आल्लालोचना करतुल लोकमान লুকমান আলহিসামের ঘটনা এই সুরাতে আলোচিত হয়েছে এই সুরাতে আলোচিত হয়েছে কোরআনুল করিমের ব্যাপারে আরো দুটি আলোচনা করা হয়েছে লুকমান যে আলোচনা আসছে সেটি হলো এই সুরার বারো নম্বর আয়াত থেকে তো লুকমান আলহিসামের পরিচয় এগুলো বিস্তারিত যখন লুকমান আলাইসালামের আলোচনা আসবে তখন আমরা ওনার পরিচয় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো না হলো লোকমান একজন মানুষের নাম তিনি কি নবী তিনি কি রসুন নাকি আল্লাহর প্রিয় বান্দা এ ব্যাপারে আলিমদের রয়েছে তবে সবচাইতে নির্ভরযোগ্য যেটি মতামত সেটি হলো তিনি আল্লাহর একজন পছন্দনীয় বান্দার ছিলেন তিনি নবী এবং রাসুল ছিলেন না এটাই ঠিক কিন্তু আল্লা সালা নবী এবং রাসুল না হলেই যে কোরআনে তার নাম নিয়ে আসবেন না এমন কোনো বিষয় না আল্লাহ স্বান ওয়াতা যার যে কাজটি পছন্দ করেছেন অধিক গুরুত্ব দিয়েছেন এবং মনে করেছেন যে এই লোকের এই ব্যক্তির এই ঘটনা এই কাজ এই আদর্শটা যদি কোরআন হবে বিভিন্ন নবীদের নামে সুরা পাবেন প্রথমে সুরাত আছে আছে সুরা আলী ইমরান নবীর নামে আছে আপনার আমাদের নবী মোহাম্মদুল্লামের নামে সুরত মোহাম্মদ এই যে নাম দিয়েছেন এই নামগুলো কি আল্লাহ রসুল এবং কি না এই সুরাগুলো আছে আল্লাহ রসুলের যুগে এই না গুলো নাম এইভাবে ছিল না সাহাবিদের যুগে ছিল না এগুলো ছিল যে বলা হতো এইভাবে लोकमान घटना वर्णित हो सूरा सुराते इमरान घटना बर्णित होरा जे सुराते मारियाम आल इलाम घटना बर्णित हो যে সুরাতে বায়াতের ঘটনা বর্ণিত হয়েছে এরকম কিন্তু ছিল যে সুরার মধ্যে ওই ঘটনাকে উল্লেখ করে সুরার নাম দেযা হতো যাই হোক পরবর্তীতে ওই নামকে কেন্দ্র করে ওই ঘটনাকে কেন্দ্র করে সুরা নামকরণ করা হয় এই যে প্রথমে আল্লাহ আব্বুর আলমিন দেখবেন বিভিন্ন সুরাতে প্রথমে যে আয়াত নি নিয়ে এসেছেন এই আয়াত এগুলোকে বলা হয় হরুকুল মুখত্ব আয়াত এরকম আয়াত আপনি কোরআনে উনত্রিশটি সুরাতে পাবেন এবং আলিফল পাবেন। এই যে রকম মিম এইগুলো নিয়ে এসেছেন এখন আরো আছে আলিফলাম র আরো আছে হামিম আইন সিন কফ ত পথ নুন পথ হামিম এরকম বিভিন্ন জায়গায় এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে আপনি দেখবেন যে অনুবাদ কোরআনে তর্জমাতুল কোরআনে এগুলোর কোনো অর্থ করা হয় নাই যে স্বাভাবিকভাবেই এই আলিফলাহ মিম অনুবাদ কোরআনে তর্জমাতুল কোরআনে এই আরবি শব্দগুলোকে বাংলাতে লিখে দেয়া হয়েছে আলিফলাম নিম আলিফলাম র এগুলো কোনো অর্থ করা হয় নাই তা আপনার একটা কৌতূহল যেগুলো কোনো অর্থ নাই বা মিমটেই কেন নিয়ে আসলো। এটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে কার মনে জাগবে যে কোরআন পড়তে জানে যে কোরআন তালাওয়াত করতে জানে তার মনে জাগবে যে পড়তেই জানে না সে তো কোরআন ধরবেই না আমাদের মধ্যে অনেকে আছেন সুরা ফাতে আমরা জানি না আপনাদেরকে অনেকদিন বলা হয়েছে আসেন এই ঠিক করে নেন না আমাদের আমাদের সময় সময় হয় হয় না। না। কোরআন তেলাওয়াত এটা তো অনেক পরের বিষয় প্রথম কথা হচ্ছে যে আপনার নামাজের জন্য যে সুরাগুলোর প্রয়োজন অন্তত সেগুলো ঠিক করা আমাদের অনেকে সুরাফাতে হয় না রকম। চালিয়ে যাচ্ছি এক দুই নাম্বার বিষয় হলো কোরআন পড়তে জানা কোরআন আমরা পড়ি কিন্তু আসলে আমাদের কোরআন পড়া কতটুকু সহি হয় কতটুকু শুদ্ধ হয় কতটুকু তালাফুজ ঠিক হয় এটা আমরা নিজেরা জানি না এজন্য ওই যে আগে যেরকম শিখেছেন এরকমই পড়তে শুরু করেছেন এরকমভাবেই পড়তে যান আর কথা হলো যে কোরআন পড়েন ঠিক আছে আপনি শুদ্ধ করে পড়তে পারেন কিন্তু কতটুকু কোরআনের অর্থ জেনেছেন জানার চেষ্টা করেছেন যে আসলে আমি তো কোরআন পড়লাম এই আয়াতটা যাচ্ছেন। কিন্তু আসলে এই সুরাগুলোতে কি বলেছেন আল্লাহ আব আলামী কখনো কি জানার চেষ্টা করেছি বিশেষ আলোচনায় যদি সুরাই ইখলাসের কোনো বক্তব্যে কোনো আলোচনায় কোনো ক্ষুদায় যদি আলোচনায় আসে তখন হয়তো বা অনুবাদ গুলো আপনি জেনে থাকবেন কিন্তু আসলে কোরআনের অনুবাদ জানা এটার আমাদের সময় হয় না আরেকটা বিষয় শুধুমাত্র অনুবাদ জানা নয় কোরআন এর জানা একটা আয়াত আপনি পড়েছেন বাংলা অর্থ জেনেছেন কিন্তু এটা কি বলেছে বুঝতে পারলেন না অনুবাদ পড়ে গেলেন আপনি ঠিকই কিন্তু এটাতে কি বলেছে এটা জানার জন্য তাপসির প্রয়োজন বলছিলাম আলিফ লাম মিম এই যে বিভিন্ন সুরা শুরুতে আল্লাহ রবাহ নিয়ে আসলেন এগুলোর কি অর্থ এগুলো কি বলে এগুলো কি চায় কি জন্য এগুলো এনেছেন এগুলো আসলে আমরা কখনো জানি নাই জানার হয়তো বা চেষ্টা করি নাই আমাদের এগুলো জানা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি সুরতুল লোকমানের পথ মায়াতে আল্লাহ এখানে বলেছেন আলিফলাম মিম তিনটি অক্ষর এই অক্ষরগুলোকে বলা হয় হরুফুল মুকত এগুলোর ব্যাপারে মুফাসিলিনে কেরামদের অনেকগুলো মতামত রয়েছে নির্দিষ্ট করে কেউ বলতে পারেন না যেগুলো কি অর্থ এই জন্য প্রথম কথা হচ্ছে এই আলিফলাম মিন এর কোনো অর্থ নাই কোনো কোনো মুফাসিরিনে কেরামের কথা হলো এদের কোনো অর্থ নাই মুফাসিরিনের কথা হল যে এটার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন এই মতামতের পক্ষে চার খলিফা আবু বকর অমর ওসমান আলী আরো অনেক সাহাবাহিকেরা বলছেন যে এটার অর্থ আলিফলাম রিম র আলিফলাম তিম তিম হা মিম আইন সিম কুন স এই যে এগুলোর এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন দুই নম্বর কথা হলো এই কারো কারো মতে এই আলিফলাম নিম আলিফলাম রে নিয়ে আসা হয়েছে এগুলো সুরার নাম এটা একটা মতামত আবার কেউ কেউ বলেছেন যে এগুলো হচ্ছে কোরআনের নাম অনেক তাবেইদের মতামত রয়েছে অনেক সাহাবিদের বিভিন্ন মতামত রয়েছে আবার কারো মতে এগুলো नामिफ लाने आलम आल्ला भलो जानी इटार अर्थ आज आलिफी हल्लाहू लामे हम लति आल्लर नाम মিম হচ্ছে মাজিদুল আল্লাহর নাম আলিফ লাম আলিফে হচ্ছে আল্লাহ লামে হচ্ছে হচ্ছে মিমে এখন কথা হচ্ছে এরকম অনেকগুলো মতামত পাওয়া যায় এইগুলোতে বিভিন্ন জায়গায় কখনো একটা অক্ষর দিয়ে শুরু করেছেন যেরকম আমি বলেছি সৎ কোরআনের সুরত সৎ এসেছে কখনো শুরু করেছেন নুন সুরা পালামে শুরুতে নুন আবার সুরা কফিলেন আপনি ছাব্বিশ পাড়াতে পাবেন পঁচিশ পাড়াতে পাবেন অনেকগুলো সুরাতে হামিম এসেছে দুটি অক্ষর দিয়ে আবার কতগুলো সুরাতে পাবেন তিনটি অক্ষর দিয়ে আলি ফ্লামি এই যেটা পড়লাম তিনটি অক্ষর আবার কতগুলো পাবেন চারটি অক্ষর দিয়ে আলিফলাম আপনি মারিয়াম আবার আরেক জায়গায় এসেছে হা মিম আইন কফ পাঁচটি অক্ষর এগুলো হাত এগুলো অর্থ আল্লাহ সাহানা ভালো জানেন বলা হয়েছে সন্দেহ পোষণ করে এই কোরআন এর ব্যাপারে আল্লাহ আব্দা আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এটার ব্যাপারে যদি না আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন এবং প্রথমেই বলে দিয়েছেন এই কোরআনের শুরুতে এই কিতাবের মধ্যে কোন প্রকার সন্দেহ নাই আল্লাহ করেছেন আবার ফেতনা সৃষ্টি করার চেষ্টা করে এগুলো দিয়ে আলীর সাথে যুক্ত করে আলির তাল আনসহ অনেক সাথে যুক্ত করে যারা পীরপন্থী বিশেষ করে শিয়া মতবাদে জড়িত এরা এগুলো দিয়ে তাহিল করে অপবেক্ষা করার চেষ্টা করেন এগুলো ভুল এগুলো সঠিক তাপসির নয় আমরা তারপরে আয়তে চলে যাচ্ছি আল্লাহ আল্লা সুবাহ তারপরে আয়া তুলকিতাবিল হাকিম তিলক আয়া তুলকিতাবিল হাকিম এগুলো এই কিতাবের আয়াতগুলো প্রজ্ঞাপূর্ণ অর্থাৎ এই যে একটি কিতাব আল্লাহান করেছেন এর আয়াতগুলো হল প্রজ্ঞাপূর্ণ বিজ্ঞানময় আল্লাহ সুরাইয়সম করেছেন হাকিম বিজ্ঞানময় কিতাবের শপথ আল্লাহ এখানে বলছেন তিলক আয়াতুল কিতাবিল হাকিম এই কিতাবের এই আয়াতগুলো প্রজ্ঞাপূর্ণ প্রজ্ঞাময় হিকমতওয়ালা কিতাবের আয়াত এই কোরণটা হল যত গবেষণা করবেন তত নতুন নতুন বিষয় বের হইবে আপনার কাছে এগুলো গবেষণা করে আজকে পশ্চিমা বিশ্ব যতই যা বলুক এগুলো নিয়ে তারা প্রচুর গবেষণা করেছে এবং করছে। কেমন পর্যন্তরা এগুলো গবেষণা করে তারা যাবেই এই কিতাব গবেষণা করে তারা অনেক কিছু তৈরি করেছে অনেক কিছু বের করেছে কিন্তু দুঃখ আফিসের বিষয় যে আমরা মুসলমানরা এই কিতাব থেকে তেমন কিছু অর্জন করতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে কিতাব নাজিল করেছে আমাদের ওপরে অথচ এটাকে আমরাই গুরুত্ব দিই না অমুসলিমরা মুশ্রিকরা এগুলো গবেষণা করে এখনো করছে ইহুদিরা এগুলো নিয়ে গবেষণা করছে আপনি অবাক হয়ে যাবেন যে আমরা মনে করি আমাদের এই দেশে আমাদের এই সময়ে जो मानुषुल शिक्षा दीक्षा अनेक एगिए गेरको चिंता भावना क्यों आपने जान रसल्लामें जुगे मुश्रिकी मुस्रिकगल मक्कार लोक आपनाराषागत दिक्कत साहित्य दिकंडित्य दिक्थ उँचुते भाषागत दिक्कत आल्ला तर सामने बोलें যে এই কিতাবের আয়াত সমৃদ্ধ ছিল আয়াত নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি এই আয়াতের তেমন কোন তা নাই তারপরের আয়াত আল্লাহ বলছেন হুদাউর এখানে আল্লাহ রবিন বলছেন হুদা হেদায়াত পথ নির্দেশ নির্দেশান এবং রহমত মহসিমদের জন্য এটা এই প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতগুলো হেদায়াত এবং রহমত কাদের জন্য লিলমহসিন মহসিনদের জন্য এখানে দুটি কথা হেদায়ত কাকে বলা হয় হেদায়ত কি হেদায়ত শব্দের অর্থ হল হুদা মানে ইন্ডিকেট করে দেয় নির্দিষ্ট করে দেয় দিক নির্দেশনা দেয় সেটা হলো হেদা হুদা আল্লাহ বলছেন এটাকে হুদা এটা হলো পথ নির্দেশ তোমাকে দিয়ে দিবে শুধু তাই নয় এটা হলো রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত এই কোরআনটা অবশ্যই রহমত আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছি যার মধ্যে রয়েছে আরোগ্যতা রূপ মুক্তি ওরহনাতুল এবং রহমত অরুণাজ কোরআন মা হুয়া শিফাহু অরহনাথুল এটা এটা হলো আল্লাহর কক্ষ থেকে আরোগ্যতা আরোগ্যতা বলতে আপনি কি বুঝেন আপনার রোগ হয়েছে আপনার রোগ মুক্তি দরকার ওষুধ দরকার এটা আল্লাহর কক্ষ থেকে আপনার জন্য একটা ঔষধ কি ওষুধ এটা হতে পারে আপনার কোনো অরিজিনাল আমাদের শারীরিক কোনো অসুস্থতার জন্য এটা মেডিসিন যেরকম আমরা অনেক সময় কেউ আসলে আমরা ঝারফুক দিয়ে দিই पानी पड़ा दिए दी सुराफाल मानसिक विपर्स्त मानसिक भावने दिग्त पथभ्रस्त होर पदच्युत अवस्था के सठीक पथे नहीं आसार जो হুদা এটা আপনার জন্য শিফা এটা আপনার জন্য রোগ মুক্তি এটাও এক প্রকারের রোগ দুই নম্বর রহমত এটা আল্লাহর পক্ষ থেকে মম্মিনদের জন্য অবশ্যই রহমত কিভাবে রহমত এই কোরআন মানুষকে যদি কোরআন নাজিল না হতো তাহলে মানুষ পথগ্রষ্ট হয়ে যেত এজন্য বলেছেন ফিকুম লান মা বিহিমা তারকিমাফি রসুলিল্লা আমি তোমাদের কাছে না সেটি কি কিতাব উল্লাহ আল্লাহর কিতাব এবং নবী সাল আলী আসালামের সন্ন্যাস কথা হচ্ছে এই এই যে মানুষ জাহান্নামের পথে যাচ্ছে এই যে মানুষ চূড়ান্ত ক্ষতির দিকে দাবিতে হচ্ছে সেখান থেকে বাঁচাতে বাঁচানোর জন্য আল্লাহ করেছেন তাই এটা কি মুমিনদের জন্য মুসলমানদের জন্য রহমত সরুন মহসিনটাকে বলা হয় লীল মহসিন আল্লাহ বলছেন এটা হেদায়াত ও রহমত সৎ কর্মশীলদের জন্য মহসিন শব্দের অর্থ হলো সৎ কর্মশীল আবার এটাকে অন্যভাবে বলা যায় হল এমন এক বিষয় যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে তুমি আল্লাহর দাসত্ব এমন ভাবে করবে কান্নাকা তার যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ अच्छा अपने रसुलद तुम आल्ला देखो मन करह तुम्हें देखते विषय बुजते যে আপনি নাম সলাতে দাঁড়িয়েছেন বা আল্লাহ ইবাদত করতেছেন কিন্তু ইবাদত করতে গিয়ে আপনাকে মনে করতে হবে যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন কারণ যখন আপনি কোনো প্রেসিডেন্টের সামনে দাঁড়াবেন তখন আপনার দ্বারা বেয়মি হবে না আপনারা অন্যায় হবে না আপনি সেখানে ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবেন এটাই স্বাভাবিক তো আপনাকে মনে করতে হবে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন যে আল্লাহ আপনার সামনে উপস্থিত যদি আপনি আল্লাহকে না দেখেন তাহলে মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে এটা হলো ইহসান তাহলে বলছেন আল্লাহ রাব্দ এটা হলো হেদায়াত এবং রহমত জন্য। কর্মসীদের মানে যারা এই কাজগুলো করে এমন ভাবে ইবাদত করে যে আল্লাহকে দেখতেছে আর যদি আল্লাহকে না দেখে তাহলে আল্লাহ দেখতেছে তাকে এই কাজ যারা করে তারা হলো মসিম এমনিভাবে যারা ইবাদত করতে পারবে তারা মসিম আর এখানে বলছেন হুদাউর এবং রহমত স্বরূপ যায়। দেখেন হেদায়ত আপনার প্রতি এমনিতে আসবে না আপনাকে হেদায়তের রাস্তা খুঁজতে হবে আপনাকে সৎকর্মশীল হতে হবে মহসিন হলো তারাই হেদায়েত এই কোরআন তাদের জন্য তাদের জন্য তারা আল্লাহর এই সঠিক রাস্তা খুঁজে যখন তারা অন্যায় কোনো কাজ দেখে তখন তারা অন্যায় কাজ থেকে বিরত থাকে খারাপ কাজ ছেড়ে দেয় আর তারা ভালো কাজ করার চেষ্টা করে তারা এক আল্লাহ ইবাদত করে তাদের জীবনটাকে এমনভাবে গড়ে যেমন তাদের জীবনের মধ্যে কোনো অন্যায় অস্থিরতা পাপ করোনাদেরকে স্পর্শ করতে পারে না সম্মানিত উপস্থিতি চার নম্বর আয়াত আল্লাখ যারা সনাত করে সনাত প্রতিষ্ঠা করে জাকাপ এবং জাকাত করে এবং তারাই কেম দিবসের প্রতি কি। দেখেন প্রথম কথা হচ্ছে আলোচনা করেছেন নিয়ে আসলেন যারা গায়বের প্রতি স্থাপন করে এবং প্রতিষ্ঠা করে আল্লাহ লোক মানে যারা সলাদ করে। এটা হলো ইসলামের দ্বিতীয় খুটি এটার গুরুত্ব আপনাকে প্রথমে বুঝতে হবে আল্লাহ এখানে প্রথমেই বললেন যে আল্লাহ जारा इबादोत। जे इबादोत जे पुती जे एम करत इताना मानुष्टरस इबादत प्रत्येक नबी एवं रसुलर जुगे छा एक इबादत रसुलबाद ইবেদতের মাথা আপনাকে বুঝতে হবে প্রথমে যে একটা মানুষ যখন পৃথিবীতে মানুষ বেঁচে থাকে বেঁচে থাকতে হলে তার শরীরটা সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি তার কাটা যায় তার হাতটা যদি কাটা যায় আপনার মনে করেন একটা হাত চলে গেল আপনি মারা যাবেন না আপনার হাত কাটা গেল আপনি যদি চিকিৎসা করেন আপনি ভালো হয়ে যাবেন আপনার চিকিৎসা করার উপায় আছে আপনার এটা চোখ কানা হয়ে গেছে বা দুটা চোখে কেউ উপরে ফেললো আপনার আপনি মারা যাবেন না আপনার কান যদি কেউ কেটে দেয় মারা যাবেন না আপনার নাক যদি কেউ কেটে দেয় মারা যাবেন না আপনার দুটি হাত দুটি পা কেটে দিয়েছে আপনি মারা যাবেন না আপনার এমনকি জিহ্বা কত গুরুত্বপূর্ণ জিনিস যদি জিহ্বা কেউ কেটে দেয়া হয় मारा जा रहा इबादा सलाद हम इबादत इबादत मूल इबादत प्राण यदि कारो मध्य ना थे तरह इबादत ही नहीं আপনাকে বুঝতে হবে এই জন্য বলেছেন যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল তার ইমানদারিতে থাকবে না রসুল বলেছেন মান তারকা সলা আমি কেউ কেউ বলেছেন মান তারকা সলা মুটা আমি দেন কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত এক পূর্বে রসিদাল্লাম একটি শব্দ ব্যবহার করেছেন কৎ শব্দ আরবিতে গ্রামার নিয়ম হলো যে অতীতকালের কোনো ক্রিয়ার পূর্বে যদি কৎ এই শব্দটি যুক্ত হয় তাহলে এটা দৃঢ়তার জন্য আসে ওই কথাকে সুদৃঢ় করার জন্য আসে ওইটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য আসে রসুল বলছেন মান তারা ত্যাগ করলো অনিচ্ছাই না ইচ্ছাকৃত মো তো আম্মি দেন ফাঁকত কাফরো অবশ্যই নিশ্চয়তা দিচ্ছেন কথাটাকে দৃঢ় করছেন ফাঁকত কাফরো সে অবশ্যই পুকুরি করলো এবং চিন্তা করে সালাদ কত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই হল সালাদ সলা বলতে কি বুঝেন সলাদ কায়েম বলতে এখানে মোফাসির কেরাম ব্যাখ্যা করেছেন যে সলাদ কায়েম বলতে এখানে উদ্দেশ্য হলো ভালো করে উজু করা सलापर जो प्रयोजन पवित्रता पवित्रता छाड़ा अपना सलापाई होपूर्ण पवित्रता आपनर जो प्रयोजन एकता हल बड़ पवित्रता बड़ पवित्रता बोलते कि आपनी नापा अपवित्र जेको कारण आज अववित्रपना गुसल प्रयोजन किसु किसुपवित्रे पवित्रता अर्जुन जो आपके गुसल करते এটা হলো বড় পবিত্রতা আরেকটা পবিত্রতা হল ছোট পবিত্রতা যেটার জন্য অজু প্রয়োজন আর আপনারা ভালো করেই জানেন যে ওজু ব্যতিত সালাদা সলাতের আগে আপনাকে অবশ্যই উজু করতে হবে এই জন্য বলছে সলাদ কায়েম করার প্রথম যে কাজ সেটি হলো আপনাকে পরিপূর্ণ উঁজু করতে হবে ওজুর অঙ্গ পতঙ্গ ভালোভাবে দূতে হবে আমরা উজু করি ঠিকই কিন্তু আমাদের উঁজু হয় না আমাদের অঙ্গা করে ফেলি কোন রকম করে চলে আসি রসুল বলছেন পরিপূর্ণ যে ব্যক্তি ভালো করে উজু করলো আর উজু করার কারণে তার হাত দিয়ে সর্বশেষ পানির ফুটা যেটা ধরে যায় এটার সাথে তার নিজের এই ছগিরা গুনা গুলো জড়ে যায় তার মুখ থেকে সর্বশেষ পানির যে ফুটেটি ঝরে যায় তার মুখের মাধ্যমে অর্জিতা গুনগুলো এর মাধ্যমে যায়। অনেক বাড়ি থেকে উজু করে আসার অনেক ফজিলত আপনারা জানেন সেদিকে যাচ্ছি না কথা হচ্ছে এই প্রথমে আপনাকে ভালো করে উঁচু করতে হবে সালাত যদি কায়েম করতে চান পরিপূর্ণ উঁজু করতে হবে তারপরে আপনাকে সলাৎ আদায় করতে হবে এই জন্য ঠিক থাকতে হবে আরকানু সলা আপনারা জানেন আরকানু সলাহ আহকামুসলা ওয়াজিবুসলা সলাতে কিছু আহকাম হুকুম আহকাম আছে সলাতে কিছু रोपन आरोपरती दाड़ान सामर्थ्य थके दामर्थे बसे लड़ाई कर सलाद पश्चिम कले हो মনে রাখবেন এটা আপনাকে বুঝতে হবে যার দাঁড়ানোর সক্ষমতা আছে ওই ব্যক্তি যদি বসে শুয়ে সলাতাদাই করে ওই ব্যক্তির সলা তাদাই হবে না এটা আল কেমন কুদরতি তারপরে তাকবীর প্রথমে আপনাকে তাকবীর দিতে হবে প্রথম যে তাকবীর এটা হলো আপনার সলাতের রোপণ তারপরে তিরোয়াতুল ফাতে रुकुदी बोलो हल सलाते अपने सलाते दादा आगेदा करलेंुकु कर लगभग এরকম চলবে না স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আপনার আপনি মনে করেন অজু শুরু করলেন আগে হাত ধুলেন হাত ধুয়ে আগে নাকে পানি তারপরে মুখে গুলি করলেন অথবা আপনি ঠিক আছে নাক ঠিক আছে আপনি আগে পা ধুলেন পরে হাত ধুলেন পরে মুখ দুলেন চলবে না একটা নিয়ম আছে এই তারপরে আপনার সলাতে পরিপূর্ণ মর্নযোগ থাকতে হবে সলাৎকে হেফাজত করতে হবে এই আল্লাহ বলছেন সুরত মিনন হদ আফ্লাহ আমি এই যে দিনের পর দিন সলাতায় করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু সরা কি আসলে আমরা ভীত সন্ত্রস্ত তাহলে আল্লাহ বলছেন মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা তাদের সলাতের আমরা কতটুকু গুরুত্ব দিয়ে সলাত আদায় করি আল্লাহ ভালো জানে আপনাকে ভালো করে সলা করার চেষ্টা করতে হবে সলাতের দোয়া ভালো করে জানতে হবে আল্লাহিন সুরতুল মিনুনে পরে আলোচনা করেন একটু পরে এবং যারা তাদের সলাপকে হেফাজত করে আমরা কি আমাদের সলাদকে হেফাজত করি হেফাজত হলো পরিপূর্ণভাবে সুন্দর করে সলাদাই করা দেখেন যদি আমরা আমাদের সলাদকে হেফাজত না করতে পারি তাহলে আমাদের এই সলাদ আমাদের জন্য করুণ পরিণতি ডেকে নিয়ে আসবে এই সলাদ আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আল্লাহ বলছেন। বলছেনসলিম নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ আদায় করেও যদি জাহান্নে দানো দরকার কি আর সলাদাই না এটা ঠিক না আপনি সলাত আদায় করলেনই না এটা বড় আর আপনি সলাত আদায় করলেন আল্লাহ আপনাকে क्षमा दी तरतेमनोोगी मुसल्लिन तरज दुर्भुग दुर्भुग मान दंस मान्य जहां जाना नाई তাহলে সোলাত আদায় করেও আপনি যাহার যাবেন দেখেন আল্লাহ কিন্তু রহমান আল্লাহ কিন্তু রহিম কেয়ামতের দিন আল্লাহ সুবাহকে বিভিন্নভাবে নাজার দিবেন বিভিন্নভাবে আল্লাহ দেখবেন বাংলা চেষ্টা করেছিল কিনা আপনি সলাথের মধ্যে অমনোযোগী আছেন আপনার মনোযোগ হারিয়ে যায় কিন্তু আপনি কি চেষ্টা করেছেন মনোযুগটা সলাথের মধ্যে নিয়ে আসার জন্য আপনার সকল চেষ্টার পরেও যদি এরকম হয়ে যায় আল্লাহ আপনার আন্তরিক চেষ্টাটা কি ভাল আছেন জানেন আপনার অন্তরের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা জানেন আপনার কি মনে চাচ্ছে আপনি কি চাচ্ছেন এটা আল্লাহ জানেন এই জন্য অনেক সময় আল্লাহকে মুখ ফুটে না বললেও অন্তর দিয়ে বললে আল্লাহ কি শুনতে পান আল্লাহ শুনতে পান আমাদের নবী মোহাম্মদ রসুল সলাতেন মুসলমানদের প্রথম কিবলাকুনটা ছিল জানেন না প্রথম কিবলাকুণটা বাইতুল মুদিকে মুসলমানদের ঘুরে নামাজ করতে হতো রসুল সাল্লা মুখ দিয়ে বলেন নাই সলাতের মধ্যেই ওনার মন চাচ্ছে উনি বায় দিকে ঘুরে সরকার করেন এবং চাচ্ছেন ফিরে ফিরে আল্লাহ সব কি দেখতে পাচ্ছেন মুখ দিয়ে বলেন নাই যে আল্লাহ দিকে আল্লাহ সব তালা কি করলেন কেবলাকে পরিবর্তন করে দিলেন মুসলমানদের কেবলা হয়ে গেল বাইতুল্লাহ তাহলে আল্লাহ সুবাহ রসুলের এই মুখের উচ্চারণ করেন নাই কিন্তু আল্লাহ সুবাহ উচ্চারণ না করেও। ওনার অন্তরের ভিতরে কি একটা উপলব্ধি কি একটা চিন্তা কি একটা চেতনা কাছ থেকে আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ রসুলের এই মনের চাওয়াটাকে পূর্ণ করে দিলেন এবং কিবলাকে পরিবর্তন করে দিলেন কথা হচ্ছে এই যে আপনি কতটুকু আন্তরিকতার সাথে সলাতাদায় করার চেষ্টা করেছেন এটা প্রথম বিষয় আপনার চেষ্টাটা আছে কিনা আপনার সকল চেষ্টা ফেল এবার আল্লাহ রহমত আপনার উপর আসবে আপনি চেষ্টা না করে বসে আল্লাহর রহমত কামনা করবেন এটা বোকামি এটা ঠিক না আপনার সকল চেষ্টা শেষ এবার আপনি আল্লাহর প্রতি ভরসা করেন আল্লাহ আমি তোমার চেষ্টা করেছিলাম আমি আর পারছি না এবার তুমি তোমার কুদ্দর সাহায্যে আমাকে হেল্প করো আল্লাহ আল্লা সুবান দেখেন আপনার আন্তরিকতা কতটুকু এটেজ আল্লাহ সুবাহ করেন এই হাদিসটাকে বলা হয়েছে দিনের অর্ধেক একটা হাদিস যে নিয়ত আমল নির্ভর করে নিয়তের উপরে তাহলে এই নিয়তের উপরে আমল নির্ভর করে এই হাদিসটাকে বলা হয়েছে আপনারা জানেন আমল কবুলের শর্ত কয়টি প্রথমত কি জানেন না প্রথমত দুইটি আমি কিন্তু আলোচনা করেছি ক্ষুদ্র আলোচনা করেছি ভুলে যাবেন না মনে রাখবেন আমল কবুলের প্রথমত দুটি শর্ত একটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে এটা কি নিয়তের সাথে সংশ্লিষ্ট না হ্যাঁ আপনার নিয়ত ঠিক নাই আমল করলেন এই আমল কি আল্লাহ কবুল করবেন না তখন আপনি মুনাফিকে পরিণত হয়ে যাবেন মানুষকে দেখানোর জন্য সহ করলেন মানুষ আপনাকে ভালো বলবে কিন্তু আল্লাহ সন্তুষ্টি নাই আপনার ইবাদ কি বাতিল হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর আরেকটা হাদিস ওই হাদিস বলছেন যে ব্যক্তি নির্দেশনা নাই এটা বাতিল মানে আপনি এমন আমল করেন যে আমল রসুল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হয় না ধরেন আপনার সলাত করলেন দিনে পাঁচ অক্ত সলা সাত অত আদায় করলেন আপনি চার অত আদায় করলেন এটা কই থেকে পাইলেন হ্যাঁ আপনি আল্লাহ সন্তুষ্ট খারাপ জিনিস সলাদ ভালো জিনিস আল্লাহ বলছো তুমি সলাতিক্রি তুমি সলাতের মাধ্যমা কি আমাকে কি স্মরণ করো তাহলে সলাত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সন্তুষ্ট জন্য করবেন সাথ কিন্তু আপনি কি করলেন ছয় অক্ট আদায় করলেন আসরের চার অরস আপনি একটু বাড়াই করলেন সমস্যা আছে একটু এক রকাত বেশি পড়লেন আল্লাহকে একটু বেশি ডাকলেন একটু বেশি জিকির করলেন না চার রাখ আপনাকে পরতে হবে কারণ এটা রসুলের দেখার পদ্ধতি তাই এই দুইটা হাদিস কে বলা হয়েছে আপনার নিয়র ঠিক থাকতে হবে ইখলাস ঠিক থাকতে হবে দুই অবশ্যই সে আমলটা রসুল্লাহ আলী সাল্লামের তরিকা অনুপাতে হতে হবে অন্য কারো তরিকা अवलम्बन कर लेना सलाद बता हे प्रथम नियत आपनर नियत ठीक थे अपना अंतर परिशु थोड़ा अंतर चेष्टा ठीक थकते আপনি যখন এই পরিপূর্ণ চেষ্টা সহকারে সলাতে দাঁড়ালেন শয়তান আপনাকে অনেক কষ্ট করে মনটাকে ঘুরিয়ে আবার আপনি আবার নিয়ে আসেন এই যে আপনার প্রাণান্তকর চেষ্টা এটা আল্লাহ দেখেন বলছিলাম এই সবগুলোর মাধ্যমে এটা হলো সলাদ কায়েম করা আবার সলাদ কায়েম বলা হয় যে পরিবারের সকল লোকদেরকে নিয়ে একত্রে সলা সকলকে এই চার নাম বলছেন আল্লাহ যারা কায়েম করে এবং জাকাত প্রদান করে জাকাত আলোচনা বড় হয়ে যাচ্ছে সংক্ষেপ করে থেকে নির্ধারিত পরিমাণে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া এটা হলো কি জাকাত জাকাত অনেক অর্থ এগুলো রমজান মাসে আলোচনা হয়েছে আল্লাহ বলছেন জাকা যারা জাকাত দেয় যারা খরচ করে আপনি এই খরচ করবেন কোন জায়গা থেকে আপনার যারা নিকটবর্তী আছে এবং যারা কি মুসাফির তাদেরকে কি এইগুলো দিবেন অর্থ দান করবেন খরচ করবেন যারা সলাৎ কায়ে করে এবং জাকাত দেয়াহুম এবং আখেরাত দিবসের প্রতি পরিপূর্ণ কিন্তু অন্তরের মধ্যে সন্দেহ জান্নাত আসলে কি আসে কি নাই কেমন কেমন লাগে নাস্তিকরা আজকে যেভাবে এই নাস্তিকবাদী প্রতার করছে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ওদের বক্তব্য শুনে মাথা ঘুরে যায় তারপরেও কি সলা করতে আসে একটা সংশয় আছে কি নাই এই ক্ষেত্রে আমি দেখেন এখানে একটু বিস্তারিত বলতে হচ্ছে কিছুদিন আগে আমার এক পরিচিত খুব কাছের মানুষ ভালো আমলদার এবং একটা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে এবং ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়ছে किसुदिन आगे फोन दिए बोल भाई आमी तो खूब विपदे मध्य क्या भाई नाम मनोजग नहीं नामा पढ़ले नई क्यों की खूब विपदे मध्य आपद तो हलो ये कई दिन धोरी नास्तिक कैकटा बैर हो आसिफ मई दिन अपना पाए मुफासिल इ আরো নতুন কয়েকটা বের হয়েছে আব্দুল্লাস্তিক এখন আমাকে একটু বলেন তো কিছু ভাই আমি আমি কাউকে বলি নাই আমার ভিতরে সংশয় আমি তাকে তাকে কয়েকটা কথা বললাম প্রথম কথা হলো এই আপনার জন্য প্রথম কথা ফার্স্ট কথা এই ধরনের সংশয় যারা ভুগবেন তাদের সংশয় নিরসনের জন্য আমার প্রথম কথা হলো এই সেটি হলো যারা পৃথিবীতে বেঁচে আছে চলাফেরা করতেছে কেউ আল্লাহকে বিশ্বাস করে কেউ করে না যারা করে না যারা সরাতাই করে না আখেরাতকে বিশ্বাস করে না কোনো ইবাদত মানে না আল্লাহ বলতে কিছু নাই তারা সবাই কি পৃথিবীতে সুখে আছে। কথা বলেন নাকি সবাই সুখে আছে সবাই সবসময় ভালো খাইতে পারে তারা স্ত্রী সন্তান নিয়ে সুখে নাই আর যারা সরা করে আল্লাহর ইবাদত করে আল্লাহকে বিশ্বাস তারাও যে সুখে আসে এরকম না তাহলে বিশ্বাস করেও অসুখী বিশ্বাস না করেও অসুখী ঠিক আছে না হয়তোবা তার একটু টাইম বাঁচে তিনি মনে করেন পাঁচক্স সরাসরি করতে দেড় ঘন্টা সময় লাগে দুই ঘন্টা সময় লাগে তাহলে যে আল্লাহকে বিশ্বাস করে না তার দুই ঘন্টা বোনাস সে একটু বেশি বাইরে সময় দিতে পারে আর যে আল্লাহকে বিশ্বাস করে তার দুই ঘন্টা মসজিদে চলে যায় যে আল্লাহ বিশ্বাস করে না সেই বড় লোক এমন না সবার যে অট্টালিকা বড় বড় বিল্ডিং গাড়ি ভালো সুন্দরী স্ত্রী আছে এরকম বিষয় নয় আবার মুমিন হলেই যে সে হয়ে গেল এমন এমন না অনেক মুমিন ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক না? তাহলে আর আস্তিক হয়েও কেউ অসুখী আবার নাস্তিক হয়েও কেউ সুখী আস্তিক হয়েও কেউ সুখী এখন ধরেন দুজনই মারা গেল দুজনকে কিন্তু মরতে হবে মারা গেল মারা যাওয়ার পরে ধরেন জান্নাত এতদিন পৃথিবীতে হুজুর করেছেন তার বিভ্রান্ত হয়ে মানুষকে বিভ্রান্ত করছে পৃথিবীতে দুই ঘন্টা করে দিনে সময় তাহলে মাসে কত সময় ৩০ দিনে ষাট ঘন্টা বছরে কত তার গোটা জীবনে কত সময় পার হয়ে গেল মরার পরে खे मरते समान समान मरे गे शेषा नाई मटर मिसे गे शेषा नदी जान जान তাহলে ওই নাস্তিক যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নাই তার কি পরিণতি হবে সে কোথায় যাবে আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পৃথিবীতে একটু বেছে একটু কষ্ট করে চলছে ওই ব্যক্তির জন্য চিরাসুখ কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে নাই তার কি অবস্থা হবে আমরা মেনে নিলাম জান্নাত নাই একটু লস হইলো পৃথিবীতে আমিও মরে গেলাম সেও মরে গেল মাটির সাথে মিশে গেলাম কোন সমস্যা নেই অল্প একটু পৃথিবীতে লস হয়েছে কিন্তু একটু ঠিক হয়েছে দুই নাম্বার কথা আমি তাকে কয়েকটা লজিক দেখালাম যে লজিকগুলো বাস্তবিক পক্ষে বর্তমান মেডিকেল বর্তমান সাইন্স বিজ্ঞান বলছে ঠিক কোরআনের সাথে মিলে যায় আমি আপনাদেরকে বলেছিলাম বোধয় বিশ অক্টোবর সতেরো এবং আপনার জানুয়ারির ১০ তারিখ বা এগারো তারিখ দুই প্রথম আলো পত্রিকা এগুলোতে এসেছে যে মানুষ যখন মারা যায় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সাথে সাথে মানুষের মস্তিষ্ক একবারে বিলিস হয়ে যায় না হারিয়ে যায় না বিলীন হয়ে যায় না কি কান্নাকাটি করতেছে কি বলতেছে হ্যাঁ এগুলো শুনতে পায়। এটা হলো সায়েন্সের কথা এটা আমি দুই দুই অক্টোবর অক্টোবর সেখানে তারা দেখেছে তারা বলছে যে আসলে এই শারীর স্ট্রাকচার তাদের ধ্বংস হয়ে গেছে তারা যখন সুস্থ হলো তখন তারা বলল যে মস্তিষ্ক সচল থাকে বুঝতে পারে যে কি হচ্ছে কিন্তু নাড়াচাড়া করার মতো কোনো উপায় এটা হলো বিজ্ঞানের কথা হাদিসের কথা সই বুকের হাদিস আছে রসুল বলছেন মানুষ যখন মারা যায় মানুষকে যখন কবরস্থ করা হয় কবর দেয়া হয় चले जाए पैर जो जोतार शब्द है पैर शब्द की सुनते हादिसमें मानुष जो मारा जाए आशे पशे जाटी कराठी कीसे सुनते তাহলে সাড়ে চোদ্দ বছর আগে যখন কোন বিজ্ঞান ছিল না যাদের এই প্রযুক্তি ছিল না করলেন তার উপর ওহি করলেন সোনাম আল্লাহ রবী মানুষ মারা গেলে বুঝতে পারে আর ঠিক এই আধুনিকতার যুগে একবিংশ শতাব্দীর প্রযুক্তির উৎকর্ষতার যুগে আর যায় মানুষের মস্তিষ্ক মিলে গেল এরকম আপনি আরো অনেক বিষয় পাবেন আরেকটা এক্সাম্পল হলো আমি তব্যার মধ্যে আলোচনা করেছিলাম যে এই যে আখেরাত বলতে কিছু নাই আমি তাকে এগুলো এক্সাম্পল দিচ্ছি আখেরাত বলতে কিছু নাই ज्ञान विज्ञान जुक्ति के, के, के, के दिए तो खंडन की बावे? देखें निटने एक थिरी हलो एनार्जी নাই শে কোন শেষ হয়ে যায় না বরঞ্চ শক্তি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয় হয়ে যায়। এই যে দেখেন আমরা কথা বলছি বিতর ঠিক কথাটা আসতেছে না কথা বলতে গেলে শক্তি প্রয়োজন হয় আস্তে বললো কি সামান্যটা কি শক্তি লাগে এই শক্তিটা এই যে একটা কি পদার্থ একটা লোহা এটার মাধ্যমে কথাগুলো আপনাদের কাছে যাচ্ছে এটার তাপ শক্তি বিদ্যুৎ শক্তি আছে তাই না এক অবস্থা থেকে আরেক অবস্থায় কি পরিবর্তন হচ্ছে শব্দ শক্তিতে পরিবর্তন হচ্ছে বিদ্যুৎ শক্তির মাধ্যমে কি এটা শব্দ শক্তিতে পরিবর্তন হচ্ছে যদি এখানে বিদ্যুৎ না দেন আওয়াজ জোরে হবে ধরেন কারেন্ট চলে গেল আওয়াজ পুরো দূরে শোনা যাবে এই বিদ্যুৎ শক্তির মাধ্যমে এটা পরিবর্তন হয়ে শব্দ শক্তিতে পরিবর্তন হচ্ছে মানে শক্তি পরিবর্তন হয় কারেন্ট একটা শক্তি না এটা শক্তি এটা পরিবর্তন হয় তাই বিজ্ঞানীরা বলছে মানুষ যে কথাগুলো বলছে এগুলো হারিয়ে যায় না এগুলো মহাবিশ্বে এগুলো ঘুরাগুরি করে এগুলো হারিয়ে যায় না তাই নিউটনের একটা থিওরি হলো যে শক্তির কোন বেনিস নাই শক্তিগুলো কি শেষ নাই কি হয় এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয় এতটুকুই এটা হলো বিজ্ঞানের থিওরি এখন কথা হচ্ছে এই আসেন মূল কথায় এই যে মানুষ আমরা মানুষ এই মানুষ দাঁড়িয়ে আছি কথা বলছি শক্তির হয় না হাতটা না একটু হলো তো লাগে নাকি এটা কি কোন জিনিস থেকে আসলো রুহ থেকে কি রুহ থেকে রুহ কি একটা শক্তি যখন রুহটা চলে যায় তখন হাত নাড়াতে পারেন কথা বলতে পারেন কি রুহটা মানুষ মারা গেলে কি বলে ইন্ত অর্থ হল ট্রান্সফার হওয়া পরিবর্তন হওয়া মানুষ এই পৃথিবীর জগতে আছে এখান থেকে পরিবর্তন হয়ে ট্রান্সফার হয়ে এই আলমের দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে কবর থেকে কি তাহলে বোঝা গেল পরিবর্তন ইন্তকাল মানে পরিবর্তন হওয়া স্থানান্তরিত হওয়া ট্রান্সফার হওয়া মানুষের এই রূহটাও কি ট্রান্সফার হয় দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে যাবে কোথায় সেখান থেকে বিজ্ঞানের এইটনের থিওরি হলো সত্যির কোন অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয় তাই বিজ্ঞানের ওই যে একটা যুক্তি যে যে জিনিস দেখা যায় না এটা নাই এটাকে আবার খণ্ডন করা যায় এই যুক্তি দিয়া মানুষ রু এটা একটা শক্তি মানুষ যখন মারা যায় এই অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে চলে যায় থেকে আবার চলে যাবে হাতে হাতে জিন্দিগি তে বিষয়টা বুঝতে পারছেন আপনারা ক্লিয়ার হয়েছে তাহলে আমি তাকে তিনটা যুক্তি দিলাম আরো কয়েকটা যুক্তি দিলাম সেদিকে চাচ্ছি না এবার যখন এই যুক্তিগুলো দিলাম তখন সেটুকু ঠান্ডা হয়েছে একটু ঠান্ডা হয়েছে আপনারা দেখবেন এখন ইসলামের যাতে আবদুল্লাসমানদের সেই পড়ালেখা করে তারপরে আপনার আলেম হয়েছিল এবার নাস্তিক হয়ে গেছে এবার করছে কি যে তার একটা আইডি কে যেন বাতিল করে আইডি ফেসবুক আইডি বোধ বাতিল করে দেওয়ার পরে সে এইটার প্রতিশোধ স্বরূপ কোরআনের মধ্যে জোতা রাখে আর এটা ভিডিও করে মানুষ এই ফেসবুকে সারে বলছে তোমরা যত আমাকে বেশি জুতা রাখবো আচ্ছা কোরআনের মধ্যে জুতা রাখলে কোরআনের কোন সমস্যা ক্ষতি হবে কোনো কোরআনের কোনো ক্ষতি নাই যুগ যুগ ধরে মানুষ যারা ইস্তানকে বিশ্বাস করে না কোরআন কিনে চিনিমিনি খেলেছে কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না এই কোরআনকে হেফাজত করবেন কে আল্লাহ এই যে আল্লাহ বলছেন তিনটে বৈশিষ্ট্য বলছেন যারা সালাদ এবং জাকাত আখিরতের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে এখান থেকে আসছিলাম বর্তমান যুগের এই আধুনিক যুগের ছেলে পেলেরা যারা স্কুল কলেজে পড়ালেখা করছে জ্ঞান নাই নাস্তিক কারা হয় কোরআনের যারা কোরআনের পরিপূর্ণ জ্ঞান রাখে না অল্প একটু শুনে অল্প একটু বুঝে ওই আরেক জনের কথা একটু দেখে অথবা যারা ইসলামকে কটাক্ষ করে তাদের কটাক করে তাদের দুই একটা যুক্তি শুনে এই ইসলামের বিরোধিতা করে বুঝতে হবে আপনাকে তারা কেন এ রাস্তায় নেমেছে তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে খরচ করছে এই মুসলমানদের ইমান হরণ করার জন্য তাকে বুঝতে হবে এই চক্রান্ত বিভিন্ন যুগে বিভিন্নভাবে হচ্ছে বিভিন্নভাবে ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে তো কথা হচ্ছে এই আমাদের যুগের এই যারা আপনার বর্তমানে আমি ভয় পেয়ে গেলাম আসলেই তো অবস্থা খারাপের দিকেই। আসলেই তো করুণ পরিণতির দিকে মানুষ এই যুবকরা ছুটে যাচ্ছে যখন তাকে বললাম এবার বললো ভাই আমার এবার বিশ্বাস আমি ভুল করছি আল্লাহর কাছে আগে দবা করতেছি আমি বললাম আরেকটা উপদেশ এদের বক্তব্য শুনবা না এদের বক্তব্য শুনলে তোমার মনের মধ্যে তখন তুমি একটু এই বক্তব্য শুনবা শয়তান তোমার মাথার মধ্যে খোঁসা দিয়ে বলবে এই যুক্তি ঠিক আছে এর যুক্তি ঠিক এরকম বুঝাই দিবে কারণ তুমি কোরআনের ইসলামিক ইউনিভার্সিটিতে পরও ঠিক আছে কোরআন পড়তে পারে না তো ওই ব্যক্তি নাস্তিক হবে না কেন ওই দু একটা পড়াশোনা নাস্তিক সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ বলছেন যে এই তিনটি গুণ যারা সারাত কায়ন করে যারা জাকাত দেয় এবং আখেরা দিবসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে আল্লাহের পক্ষ থেকে তাদের প্রতি যে হেদায়ত এই হেদায়তের উপরে তারা কি বিদ্যমান রয়েছে আর যারা এই পথের উপরে থাকতে পারবে আল্লাহ বলছেন তারাই হলো তারাই হলো সফল কাম আসলেই তো সফল কাম এরপরে অনেকক্ষণ পরে আল্লাহ সুবাহ এখানে বিস্তর জান্নাতের আলোচনা করেছেন কিভাবে সফল কাম ওই আয়াতে আসলে বিস্তৃত আলোচনা করতে পারব আর আয়াত আয়ত্তালাত করে ইনশাল্লাহ দুটি আয়াত করে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব আপনাদের আর সময় নিতে চাই না এখানে আল্লাহ সুবাহ বলছেন পরবর্তীতে আয়াত ছয় নাম্বার আয়াত মানুষদের মধ্য থেকে কেউ কেউ আছে হাদিস যারা অনর্থক কথাবার্তা ক্রয় করে অনর্থক অবান্তর কথাবার্তা ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ বলছেন এবং তারা আল্লাহর রাস্তা নিয়ে কটাক্ষ করে ঠাক্তা বিদ্যুৎ করে কিনে এখানে একটা ব্যাখ্যা আছে লাহ হাদিফ লাহোয়াল হাদিফের ব্যাখ্যা মুফাসির কেরাম অনেক করেছেন সাহাবাই কেরাম থেকে কিছু ব্যাখ্যা পাওয়া যায় এখানে মুফাসির কেরামরা বলছেন लाहोल हादीस इबने मासूद रजियाल कथबारे द्वारा उद्देश्य हल ग्रय क्रय व्याख्या लाहोल हादीसर उद्देश्य हल गांधी गान बजना क्रय की অনর্থক কথাবার্তা এখানে হতে পারে যে কিছু কিছু লোক অনর্থক কথাবার্তা ও শুনতে পছন্দ করে আমি একটা বাস্তব উদাহরণ দিই আপনাকে একেবারে জলযন্ত্র উদাহরণ দিব আপনাকে এখন এই কথার পরিপ্রেক্ষিতে অনর্থক কথাবার্তা আল্লাহ এখানে বলছেন চুরা লোকমানের ৬ নাম্বার আয়াতে কিছু লোক যারা অনর্থক কথাবার্তা কয় করে মানে কথাবার্তা বলতেও শুনতে পছন্দ করে জ্বলযন্ত উদাহরণ যারা ইউটিউবে দেখেন এই যে বলছিলাম সিফার নাস্তিক আসলে একটা পাগলের মতো। এটা এত অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এত গালি গালাস করে এত বিশ্রী ভাষায় কথা বলে যদি আপনার না শোনেন বুঝতে পারবেন না এর প্রত্যেকটা কথার প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা প্রধানমন্ত্রী আপনার বিরোধী দলের নেত্রী আপনার এই যে যারা আছে ছাত্র বলেন সবাইকে উদ্দেশ্য করে। এবং মুসলমানদেরকে অসলিমদেরকে আপনার রাষ্ট্রীয় যারা নেতা আছে। সবাই তিনি এত ভাষায় গালিগালা করে বলার বাইরে তাহলে শুনতেও বলতে উদ্দেশ্য কি দেখবেন এই যে সিফাতুল্লাহ লক্ষ লক্ষ মানুষ দেখতেছে এই ব্যক্তিটা যখন একটা ভিডিও ক্লিপ ছেড়ে যায় বা ফেসবুকে লাইভে আসে হাজার হাজার মানুষ এই লাইভে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ এর লাইভ দেখে একটা ভালো কথা আমরা ওকে নিয়ে তাহলে এই যে কিছু লোক যে বলছে ক্রয় করে মানে কি অনর্থক কথাবার্তা কয় করে মানে কি বলতেও শুনতে পছন্দ করে এই যে শুনতেছে এই যে বলতেছে আবার আপনি দেখবেন এখন এই যে আন্দোলন শুরু হয়ে গেছে পুলিশ কোন পুলিশ কোন আন্দোলন ছাত্র আন্দোলন করতেছে না পোস্টার একটা স্লোগান আছে পুলিশ কোন বলছি না অশ্লীল ভাষা এ বলতে কি পছন্দ করেন আল্লাহ কখনো ফাঁকা ছিলেন না তিনি অশ্লীল ভাষীদেরকে পছন্দ করেন না আল্লাহ নিষেধ করেছেন সাবধান যেটাই হোক আপনার আমার বিপক্ষে যাই হোক যে কোনো ব্যক্তি হতে পারে আছে যারা অজ্ঞতা বসত বিবেচনাহীন ভাবে লাহোয়াল হাদিফ অনর্থক কথাবার্তা কয় করে মানে অশ্লীল কথাবার্তা বলতে এবং শুনতে পছন্দ করে আবার গান শুনতেও পছন্দ করে রাত্রি বেলায় সারারাত ঘুমায় কানে কানের মধ্যে দিয়ে ঘুমাইছে হেডফোন দিয়ে সকাল বেলা তার কানের মধ্যে এয়ারফোন পাওয়া যায় রাস্তায় বের হয়েছে হাঁটতেছে এই কোলাহল পূর্ণ শহরের মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটতেছে অফিসে যাচ্ছে স্কুলে যাচ্ছে ক্লাসের ফাঁকে গান শুনছে কানে মধ্যে ইয়ারফোন এটা ক্রয় করে কয় করে আবার কি হতে পারে নোট টুকি গায়িকা এনে কনসার্ট পড়ায় করে না কি হচ্ছে না কনসার্ট আপনার থার্টি ফার্স্ট বৈশাখে যারা গান গাইতে আসে এমনি আসে টাকা দিতে হয় না হাজার হাজার টাকা দিতে হয় আল্লাহ বলছেন মানুষদের মধ্যে কেউ কেউ রয়েছে অজ্ঞতা বসত জ্ঞানহীন অনর্থক কথাবার্তা গান এগুলো কি কয় করে এই যে কয় করতেছে আবার আরেকটা হতে পারে এই বর্তমান সময়ে আধুনিক যুগের ছেলেরা আপনার বিভিন্ন জায়গায় সফরে যায় ভ্রমণে যায় শিক্ষা সফর যাচ্ছে না ট্যুরে যায় না এই যে নদী পথে এখন যাচ্ছে আপনার টলার দিয়ে টলারের মধ্যে বড় বড় একটা বক্স নিয়ে এসে আর কি চোরে গান পাচ্ছে মাতাল হয়ে পাগলের মতো নাচানাচি করতেছে ওই দূর থেকে আসতেছে যখন কোনো করে আর সেখানে এসে বাড়া করতে টাকা লাগে আল্লাহ এখানে বলছেন সাড়ে চোদ্দ বছর আগে নাসি মানুষদের মধ্য থেকে কেউ কেউ তারি কয় করে কোরআনের জ্ঞান নাই কোরআনের জ্ঞানহীন ওহির জ্ঞানহীন মানুষ এটা মানুষই না এটি পশু ছাড়ার কিছু নয় যত বড় শিক্ষিত কোরআনের জ্ঞান নাই সে পশু সম্মানিত উপস্থিতি এবং আল্লাহ রাস্তা নিয়ে তারা বলছেন এই প্রকৃতির লোকদেরকে তারা গান বাজনা শুনে গান বাজনা আয়োজন করে অনর্থক কথাবার্তা বলে আল্লাহ বলছেন এদেরকে জানিয়ে দাও মুহিন এদের জন্য লাঞ্চনাকর অবদস্ত কর শাস্তি রয়েছে কেমন একটি সাবধান সম্মানিত উপস্থিতি আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি আলোচনা অনেক বড় আর সামনে এগুচ্ছি না কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রকৃত জ্ঞান অর্জন করার তা আমিন আল্লাহ রাবুল আমাদের এই মাহফিলকে কবুল করে নিন আমিন আমরা যারা এই পর্যন্ত এই আলোচনায় ছিলাম যারা কোরআনের আলোচনায় ছিলাম অবশ্যই আমরা আল্লাহর প্রিয় পাত্র আল্লাহ থাকারটা অফিজ্ঞান করুন আমিন ইনশাল আগামী সপ্তাহে আপনাদের একটু মতামত নিতে চাই আমরা এই আলোচনা কি রানিং রাখতে পারি নাকি বন্ধ করে দিব আপনার থাকবেন তো আরেকটা কথা আমিন এবং এ থেকে শিক্ষা অর্জন করার তাফিক দান করুন আমিন ফিরকা আসসালামালকুমতারক